ইবনু আব্বাস রদিল্লাহ তালাহন হতে বর্ণিত নাবী সাল্লাহ আলাইসাল্লাম একদিন অসুস্থ একজন বেদুইনকে দেখতে গেলেন রাবি বলেন নবী সাল্লা আলাই সাল্লাম এর অভ্যাস ছিল যে পীড়িত ব্যক্তিকে দেখতে গেলে বলতেন কোনো দুশ্চিন্তার কারণ নেই ইনশাআল্লাহ গোনা হতে তুমি পবিত্র হয়ে যাবে ওই বেদুনকেও তিনি বললেন চিন্তা করো না গুনা হতে তুমি পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ বেদুন বলল আপনি বলেছেন গোনা হতে তুমি পবিত্র হয়ে যাবে তা নয় বরং এ তো এমন জ্বর যা বয়বৃদ্ধের উপর প্রভাব ফেলেছে ता कबर सत् तक नबी सल्लाम तई हौक